যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফরুল্লাহ আল্লাহ রচিত বয়ান এত জামা এই গ্রন্থটির একটি এখানে তিনি। আলোচনা করছিলেন আল্লাহ তালার জন্য কোন কোন গুণ সাব্যস্ত হবে এবং কোন গুণ সাব্যস্ত করা যাবে না এবং তার গুণগুলোর কি কি ধরণ সেটা তিনি আলোচনা করছিলেন এবং তিনি বলেছিলেন যে আল্লাহ তালার গুণের কোন ধরণ নির্ধারণ করা যাবে না বন্দা যতই কোন বিষয় সম্পর্কে ধারণা করুক না কেন আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ তালার কোন গুণের ব্যাপারে কোন সঠিক ধারণা কেউ পৌঁছতে পারবে না এবং কারণ এবং বুঝেও কেউ বলতে পারবে না যে আল্লাহ তালা সম্পর্কে পরিপূর্ণ সে আয়ত্ত করে নিয়েছে তার কোন গুণকে পরিপূর্ণভাবে ধারণ করতে পেরেছে না এবং আল্লাহ যা জানিয়েছেন সেটার অর্থ জানবে না এটাই হচ্ছে আমাদের ইমামের কথার মূল বক্তব্য আমাদের ইমাম এরফর বলছেন খালেক আল্লাহ তিনি হোসেনা আল্লা তালা যেমন সুরা হাসার মধ্যে তিনি হচ্ছেন আল্লাহ তিনি সৃষ্টি নি। তার প্রয়োজনের জন্য নয় রাজ বেলাম উনা তিনি রিজিক দেন বেলাম উনা কষ্ট রিজিক দিয়ে তার কোন কষ্ট হয় না আল্লাহ তালা মানুষকে রিজিক দেন রাজাক তিনি আল্লাহ তিনি বলেছেন যে তিনি হচ্ছেন রাজা ক্রিজিক দাতা অত্যন্ত আল্লাহ আলোচনা আল্লাহ যে নামটি খালেক নামটি সেটা কয়েকটি জিনিসকে সাব্যস্ত করে এক নম্বর হচ্ছে সৃষ্টির আগে পরিমাপ নির্ধারণ করা আল্লাহ খালাক কাদ্দারা আল্লাহ তালা কোরআন করিম বলেছেন আল্লাহালা বলছেন তিনি এটাকে পরিপূর্ণ ভাবে নির্ধারণ করেছেন কিরকম হবে কাদা বলে দিয়েছেন আল্লাহ তালা এই তকদিরের মাসালাটা নির্ধারণ করার মাসালাটা কোরআন কারিমে কয়েক জায়গায় এনেছেন এক জায়গায় বলেছেন ফতার কাল আহসানুল যে যারা নির্ধারণ করে তার মধ্যে আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে উত্তম নির্ধারণ মানুষ করে কিছু কিছু মানুষ নির্ধারণ করে আমি এটা করবো কিন্তু নাও হতে পারে কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ তিনি সুন্দরভাবে ভাবে সবকিছু নির্ধারণ করতে পারেন আল্লাহ হচ্ছেন কতই না বরকতময় পূর্ণাঙ্গ এবং তার এই কল্যাণময় হচ্ছেন মহান আল্লাহ যিনি যারা তাকদির করে কোনো কিছু সম্পর্ক নির্ধারণ করতে চায় যে এটা এইভাবে করবো এইভাবে করবো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মহান রব্বুল আলমিন দুনিয়ার মানুষও কিছু কিছু তাকদির করে থাকে निर्धारण क्या आल्ला इच्छा हमारे जो इच्छा तला तरह संघटित है बंदा अनेक किस चायना बंदार हाथ क्षमता बंदा सबा चाहत सब राज दुनिया समस्त পয়সা তার হাতে আসুক কিন্তু আল্লাহতালা তার হ্যাকমতের কারণে কোনটাকে হতে দেন কোনটাকে তিনি হতে দেন না কারণ তিনি জানেন কার কোনটা উপযোগী কার জন্য কোনটা নয় এই জাতীয় তকদির বা এই জাতীয় নির্ধারণ তিনি সবকিছু নির্ধারণ করেছেন এবং সৃষ্টি করেছেন এবং সেটাকে সুন্দরভাবে নির্ধারণ করেছেন নির্ধারণ করাটা হচ্ছে আল্লাহ তার এলমে আগে থেকে যেভাবে নির্ধারণ করা আছে তার জ্ঞানের মধ্যে যে কোন জিনিস কখন কোন আসবে এবং তার সুরত কি হবে সিরত কি হবে তার চলাফেরা কি রিজিক কি হবে এই সব তো নির্ধারণ করে আল্লাহ এটা আরেক নাম তাকদির যেটা আমরা যেটা আমরা তাকদিরের মাসলা বলে থাকি এবং হিসেবে আমরা ইমান আলোচনা করে মানুষের হাতে যে অংশটুকু আছে শুধুমাত্র কোনো কিছু সম্পর্কে সে এইভাবে করবে তার মনের ভিতরে নির্ধারণ করে এটা একটা আম শব্দ আল্লাহ তালা এইটা এটাও তিনি করে থাকেন নির্ধারণ করে থাকেন আল্লাহ দ্বিতীয় হচ্ছে নির্ধারণ করার সাথে সাথে দ্বিতীয় যে জিনিসটা যে তিনি নির্ধারণ করেন কিন্তু নির্ধারণ করার সাথে সাথে এটাকে কিভাবে হবে সেটাও নির্ধারণ করেন নির্ধারণ করার সাথে সাথে তার একটা পূর্ণাঙ্গ চিত্র আল্লাহ তালা কাছে থাকে সেই চিত্রটা অনুসারে তিনি সেটাকে সৃষ্টি করে থাকেন আল্লাহ তালা কারিমে এই এইটা আলোচনা করেছেন যে কিভাবে সেটা হয় তিনি বলেছেন যে ইনামা কান ইনামা আমা কুন इच्छा कर लग हर कि रकमारण मध्य निर्धारण करूप दिन पक्ष निर्धारित था पक्षिरा कुरान करीम आल्ला उल्लेख कर তিনি হচ্ছেন সে সত্তা যিনি তোমাদেরকে মায়ের পেটে তিনি তোমাদের রূপ দান করেন যেভাবে তিনি ইচ্ছা করেন প্রত্যেকটি মানুষ কেউ সাদা কেউ কালো কেউ বেটে কেউ লম্বা কেউ নাক খাড়া কারণ নাক বোসা এই জাতীয় ভাগ ভাগ যে আল্লাহ যেভাবে ইচ্ছে সেভাবে তিনি মানুষকে নির্ধারণ করেন তার একটা রূপ নির্ধারণ মায়ের পেটে তিনি দিয়ে দেন এটাও একটা খাল্ক এই খালকের এই অংশে মানুষ জানে না তার কি হবে এবং সেই ইচ্ছা করলো। বদলাতে পারে না তার অবস্থা সম্পর্কে এই জন্য কোরআন কালিমে আল্লাহ অন্য বলেছেন তার ছেলেকে লোকমান তার ছেলেকে করে বলছেন কে তুমি জমিনকে তুমি তুমি বিদী করতে পারবে না আর উঁচু হয়ে তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না অর্থাৎ তোমার জন্য যা নির্ধারণ করেছেন আল্লাহ তোমার জন্য যা তিনি চিত্রায়িত করেছেন তার কাছে সেটা অনুসারে তুমি হবে এটাও আল্লাহ তাল একান্ত জিনিস এটা মানুষ অনেক সময় করে থাকে যেভাবে ইচ্ছা তার ইচ্ছা অনুসারে তিনি তোমাদেরকে চিত্রায়িত করে থাকেন মায়ের মায়ের গর্বে এই আয়তের মতো একটি হাদিস আবদুল্লাহ বিনাস বর্ণিত আছে তিনি বলেছেন বোখারি মুসলিম বর্ণিত হাদিস টি ইন আহাদা কুমা আর বাড়ি না আলাকা। তোমাদের কেউ তোমাদের মায়ের পেটে চল্লিশ দিন থাকে বীর্য অবস্থায় তারপর চল্লিশ দিন থাকে টুকরো অবস্থায় গোষ্ঠীর টুকরা তারপর চল্লিশ দিন হয়ে যায় সে জোকের মতো সেরকম একটি আকৃতি সম্পন্ন বস্তু হয়ে দাঁড়ায় তৃতীয় চল্লিশ দিনে একশো দিন সময় এরপর আল্লাহ তালা এইটাকে পরিপূর্ণ অবস্থার পরে তারপর আল্লাহ তালা পরিপূর্ণ সৃষ্টির দিকে নিয়ে যান এবং সেটাকে রূপ দিয়ান দেন এই যে খালকের তিনটি পর্যায় নির্ধারণ আল্লাহ আইল অনুসারে তিনি নির্ধারণ করেন দ্বিতীয়ত নির্ধারণ করার সাথে সাথে তিনি সেটাকে নির্ধারণ করেন সাথে সাথে সেটাকে রূপ দান করেন তারপর সেটাকে তিনি সৃষ্টি হতে দেন এই সবই কিন্তু আল্লাহ তালার খালকের অন্তর্ভুক্ত খালকের বিভিন্ন পর্যায়। কালকে বিভিন্ন স্তর আল্লা অবতীর্ণ করে মানুষ যেকোনো সৃষ্টি তৈরি হয়ে থাকে যে কোনো সৃষ্টি তৈরি হয়ে থাকে এই যে সৃষ্টি এটা তৈরি করতে আল্লাহ তালার কোন নতুন কোনো নতুন করে কোনো কিছু হয় না নতুন করে কিছু করতে হয় না অর্থাৎ এটা করতে আর কোনো কষ্টই হয় না এটাকে বলা হয় খা এটা এটাকেই তিনি বলেছেন যে খা লক্ষ আল্লাহতালা তিনি স্রষ্টা বেলায় হারা যা তার কোনো প্রয়োজন নেই এই সৃষ্টিতে এই সৃষ্টির সাথে এটা করতে গিয়ে তার কোনো এটা করলে তার উপকার হবে অথবা তার কোনো ব্যক্তি তার সত্তার কোনো আহ কোনো কাজে লাগবে এরকম কিছুর জন্য আল্লাহ তারা কোনো কাউকে তিনি সৃষ্টি করেন না বরং সম্পূর্ণরূপে করেছেন তাহলে এই দুইটি স্তর অর্থাৎ তিনি প্রথমে তিনি কোন কিছু সম্পর্ক নির্ধারণ করেন দ্বিতীয়ত সেটাকে তসবির দেন এ রকম হবে তৃতীয়ত সঙ্গে সঙ্গে তিনি তৈরি করে দেন ইনাম্মা আমা কুন ভাইয়া কুন যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি সেটা হতে দেন এই সব সৃষ্টির মায়ের ফেটে আমাকে আমি আল্লাহ আরেক রকম সৃষ্টি হয়ে আসেছি এটাই আল্লাহ তালা বলেছেন ফাত আহসাল খালেখিন যেন সৃষ্টি কত সুন্দর আল্লাহতালার সেই নির্ধারণ সেটা আমরা যেন বুঝে নেই এই তৃতীয় এই পর্যায়ে এসে এই যে সে কোরআন এই পর্যায়ের ব্যাপারে আল্লাহ বলেছেন তিনি স্রষ্টা তিনি সব খালেকবারে নব সৃষ্টিকারী তিনি মুসাউের সবকিছুর তিনি সুরত বা তিনি চিত্র তিনি নির্ধারণকারী আবার আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন যে তিনি সবকিছু নির্ধারণ করে থাকেন তিনি সবকিছু সৃষ্টি করে থাকেন সবকিছু কিন্তু এই তিনটি পর্যায়ে কিন্তু প্রত্যেকটি জিনিস এরা আছে এই তিনটি পর্যায়ে সৃষ্টির অন্তর্ভুক্ত মানুষটা এর কোনটা শেখ করতে পারে কিন্তু সে তিনটি পর্যায়ে দাবি করতে পারে না পরিপূর্ণ ভাবে আসবে এরকম নয় কোন কোনটা সে করে থাকে হয়তো তার একটা পরিকল্পনা আছে কিন্তু সে পরিকল্পনা আবার চিত্রায়িত করতে পারে না কখনো চিত্রাকিতও করে বাস্তবে রূপান্তি হয় না কখনো হলে আল্লা ইচ্ছা হলে এটা বাস্তবে রূপ নেয় তাহলে মানুষ যে সমস্ত জিনিস তৈরি করে সেগুলি আল্লাহ আল্লাহ কারো ইচ্ছার উপর নির্ভরশীল করতে চাইলে রকম হবে এবং কি পদ্ধতিতে হবে সেটা তিনি আলাদা আগে থেকে তার সাথে জ্ঞানের মধ্যে সেটা নির্ধারিত আছে সেটা অনুসারে সেটা সংগঠিত হয়ে যায় এই আমাদের ইমা বলছেন যে খালেক্ষণ আল্লাহতালা সৃষ্টিকারী বেলা খাওয়ালবেলা বেলা যা কোন প্রয়োজন তার নেই মানুষ কোন প্রয়োজনের কারণে সৃষ্টি করে থাকে মানুষ প্রয়োজন এটা করে তার ঘর মানুষ বাড়ি বানায় তার থাকার জন্য কোনো কিছু তৈরি করে তার উপকারের জন্য আল্লাহ তালা সেই জাতীয় কোন উপকার আসবে এরম কোনো কিছু দাবি কেউ করতে পারবে না তারপরে আমাদের ইমাম বলছেন খাওয়াল হুকুম বেলা হা যা রাজে কোম বেলাম উনা খা রাজে কোম বেলাম উনা যে মানুষ পায় তিনি রিজিক দিচ্ছেন রাজেক তিনি বেলায় উনা তার কোনো কষ্ট হয় না রিজিক দিতে আল্লা মানুষ রিজিক অর্জন করতে দুনিয়ার মানুষ বিভিন্ন রকম কষ্ট হয় একটা রিজিকের জন্য তাকে বহুদূর যেতে হয় দেশ বিদেশ ঘুরতে হয় তাকে রিজিকের জন্য কপালের ঘাম মাটিতে ফেলতে হয় তাকে সারা দিন দৌড়াতে হয় কত কিছু করতে হয় কিন্তু রিজিক যে তিনি দেন আল্লাহ তালা তার কোন কষ্ট হয় না এটাই বলছেন রাহ বেলা উনা যে তার কোন কষ্ট বা কোন ক্লান্তি কাক অনুভূত হয় না আল্লাহ তালা তিনি হচ্ছে ওমা মাসান তার কোন ক্লান্তি অনুভূত হয় না তিনি রিজিক দিয়ে থাকেন এই জন্য কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন উমা খালাকুল জিন্নাউল ইনসাদুন আমি জিন এবং ইন্সকে কেবল আমার আমার এবাজতের জন্য সৃষ্টি করেছি কোন সম্পন্ন তিনি যা ইচ্ছা তা সংগঠিত হয় রসুল্লাহ হাদিসেও সেটা বলেছেন হাদিসে কুৎসি যেটাকে বলা হয় হাবিজর বিখ্যাত সে হাদিসে কুৎসি তাতে তিনি বলেছেন হে আমার বান্দারা আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা ইয়া ইবাদি ইন্নী হারামতু জুলম আলা nafsi ফালা তাযালমু হে হে হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম হারাম করেছি তোমাদের উপর জুলুম তোমরা নিজের উপর জুলুম করো না সেখানে আসছে যে ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদরুনী তোমরা আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখ না যে আমার শুধুমাত্র তোমাদের জন্য ইন্দেমা তোমাদের জন্য শুধুমাত্র আমি সেগুলি নির্ধারণ করে রাখি তালা আমাদের সৃষ্টি করেছেন এটা তার কোনো আল্লাহ কাজে আমরা আমাদের আল্লাহ করে আমরা আমাদের উপকারে আসবে আল্লাহ তালা নিজের কোনো উপকারের জন্য তিনি মানুষ সৃষ্টি করেননি আমরা যে আল্লাহ রেবত করতে পারি এটা আমাদের জন্য আল্লাহ বেসতে হবে আর দ্বিতীয় আল্লাহ তালা আমাদের যে রিজিক দিচ্ছেন এতে তার কষ্ট হয় না এবং আল্লাহ তালা হুয়ার রাজা কজল হুয়া তিনমাত তার কষ্ট হওয়ার কিছুই নেই রাজা ক্ষমতা দিতে গেলে তার তুলে ধরছেন কারণ আমরা আল্লাহর কাছে ফকির আর আল্লাহ হচ্ছেন গানি করিম আল্লাহর হামিদ হে মানুষরা তোমরা আল্লাহর কাছে ফকির আল্লাহর কাছে সবচেয়ে বড় তোমরা হচ্ছে ফকির তোমরা হচ্ছে দরিদ্র তোমরা বিখারী আল্লাহ হচ্ছে গানি তিনি সশংসিত এবং তিনি অভাব মুক্ত তিনি হচ্ছেন ধনী তিনি কিছু তার হাতে তার হাতে সবকিছু আছে তিনি সবকিছু দিবেন সুতরাং আমরা দুর্বল তিনি দাতা এই কথাটি সবচেয়ে বেশ সত্য তিনি এইজন্য জন্য রাজ রিজিক দিতে তার কোন কষ্ট হয় না কোনো কষ্ট হয় না যেভাবে ইচ্ছে তিনি সেভাবে বন্ধার রিজিক দিয়ে থাকেন কোরআনে কারিমা আল্লাহ তালে জন্য বলেছেন যে ما يفتحه الله للناس من رحمه فلا ممسك لها وما يمسك فلا مرسل لهم بعده الله تعالی যদি বানদার জন্য কোন রিজিকের দ্বার উন্মুক্ত করেন সেটাকেও বন্ধ করতে পারে না আর যদি আল্লাহ تعالی বন্ধ করে দেন রুদ্ধ করে দেন সেটাকেও কেউ খুলে দিতে পারে না আল্লাহ تعالی সূরা ফাতিহরের 2 নম্বর আয়াতে ينفق كيف يشاء ইহুদিরা আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে আল্লাহর হাত আল্লাহ কেন আমাদের বেষ্টিত হোক সেটা তাদের হাতগুলির অবস্থা হোক আল্লাহ তালে না হুমসু তথা ভেসা আল্লাহর হাত দুই হাত প্রসারিত আল্লাহ দুই প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি সেভাবে সেটা খরচ করেন এখানে আল্লাহ তালা ইয়াদ সাব্যস্ত হচ্ছে হাত সাথে সাথে আল্লাহ তিনি আল্লাহ করেন। এবং তিনি রিজিক দান করেন তারে এই গুণটি আমরা খালেক এবং রাজেক এটা মূলত রবুবীর একটি বড় গুণ যেটা আমরা আগেও আলোচনা করেছি এ বিষয়টি রবুবীর গুণ রব হিসাবে তার জন্য খালে হওয়া राजेक हवा आजम जिन रब हब अवश्य खालेक स्रस्ट हबान जिन्हें रब हब अवश्य रिजिक दीबेंट मूल कथा प्रत्येकारे स्मण कर खालेक তবে এই খালক করতে তার এই সৃষ্টি করার কারণে তার নিজের উপকারের জন্য নয় বরং বন্দাকে তিনি দুনিয়াতে যারা আছে সবাইকে তিনি রিজিক দিচ্ছেন কত সৃষ্টিকোর আছে সবাইকে রিজিক দিচ্ছেন এই রিজিক দেওয়ার ক্ষমতা আর কারণে একমাত্র রব্বল ইজতের সাগরের বহু বড় বড় মাছ আছে যারা তার এই রিজিক দিতে কোনো কষ্ট হয় না দুনিয়ার মানুষ তার পরিবার পরিবারের লোকদের রিজিক তার কষ্ট হয় অনেক সময় পরিবারের রিজিকের জন্য তাকে হন্য হয়ে ঘুরতে হয় কিন্তু আল্লাহ এ থেকে মুক্ত তার এই রিজিক দিতে তার কোন রকমের কষ্ট হয় না এই কথাটি আমাদের ইমাম এখানে বলেছেন যে দুটি জিনিস সম্পর্কে দুইটি জিনিস রাহাজেক এবং খাওয়ালেখ খাওয়ালেখ তিনি তার প্রয়োজনে তিনি সৃষ্টি করেন না মানুষ হয়তো মনে করতে পারে যে আল্লাহ তালা তার প্রয়োজনে সৃষ্টি না এটা ঠিক নয় বরং অনুরপাভাবে রিজিকে আল্লাহ তালা কখনো তার প্রয়োজনে তিনি রিজিকে আল্লাহ তালা তার প্রয়োজনে তিনি রিজিকে দেন তার মানুষের যত রকমের চাহিদা আছে পূরণ করেন কিন্তু মানুষের কখনো বলতে পারবে না যে বলা উচিত নয় বা জায়জো হবে না যে এই রিজিক দিতে তার কোনো কষ্ট হচ্ছে মানুষ শুধু মাত্র এই রিজিকের পিছনে হন্য হয়ে ঘুরছে তার কষ্ট হয় কিন্তু রব তিনি বেলা রাজামুলফা কোন কষ্ট বেদিত কোন তাপ ব্যতিত কোন রকমের ক্লান্তি বেদিত তিনি মানুষ রিজিক দিয়ে থাকেন আমাদের ইমাম এরফর বলছেন বেলা মুমিতা খাফা বা আল্লাহ তালা তিনি মুমিত মৃত্যু দেন বেলামা খাফা কোনো ভয় ব্যতিত মনে কোনো ভয়ের কারণে কাউকে মৃত্যু দিতে হবে এরকম নয় অনুরূপভাবে বা ভাবে বেলা মশাক্কা নতুন ভাবে তিনি তৈরি করবেন সেখানেও তার কোন কষ্ট অনুভূত হবে না এই কথাটি মনে রাখতে হবে মৃত্যু তিনি দেন এবং আবার পুনরুত্থানও তিনি ঘটাবেন এটা আল্লাহ তাদের গুরুত্বপূর্ণ একটি গুণ আল্লাহ তালা তিনি মৃত্যু দিবেন কোরআন কারিমা আল্লাহ তারা বলেছেন যে সব তিনি মৃত্যু দেন তিনি এবং জীবন দেন তিনি তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি অনুরূপ তিনি পুনরুত্থান করবেন এতেও কোনো কষ্ট হবে না সুতরাং এই গুণগুলো আমরা এই গুণগুলো আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব। এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি